السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبئاء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين شاماني داشتك بندو بشير آنا چه كانا چه جه جهاني بوشري آما ديرونستان دیکھ سن شبائي كه شادر شمباشان جانات چه داشتك بندو عمراء سنة کر سلام امام ابو حنیفة رحمت الله علیه ایک جان মাঝাব একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি শ্রীমা মুজাফর তহাবি রহমতুল্লাহ আলী তার যে গ্রন্থ যা সারা বিশ্বে সমাদৃত আকিদার যে গ্রন্থটি যার নাম আকিদা তহাবিয়া এই আকিদা তহাবিয়ার কিছু আবারত নিয়ে আমরা ব্যাখ্যা করছিলাম এবং আলোচনা করেছি দর্শকবিন্দু আপনাদের মনে থাকবে যে আমরা আলোচনা করেছিলাম যে আকিদা কি জিনিস এবং আকিদার ক্ষেত্রে মূল সোর্স কি সত্যিকার বিশুদ্ধ সোর্সগুলি কি কি তার তারপর আমরা আলোচনা করেছিলাম আঁকি ক্ষেত্রে বিভ্রান্ত যারা ছিল তারা পথ হয়ে গেছে কি কারণ হয়েছে সে জিনিসটি আমরা আলোচনা করেছিলাম তারপরে আমরা আলোচনা করেছি যে অনেকেই পক্ষ থেকে প্রতিরোধ করতে চেয়েছেন। যারা না জেনে অথচ না জেনে এই ময়দানে আগমন করেছেন অনেকেই চেষ্টা করেছেন যে আকি দেয়ার উপর যে সমস্ত আঘাত সেগুলি প্রতিরোধ করবেন বিশেষ করে যারা বিভিন্ন দর্শন শাস্তি বিশ্বাসী ছিল তারা দার্শনিকরা যে সমস্ত আক্রমণ করেছে আকিদের উপরে ইসলামী সহিদার উপরে তা প্রতিরোধ করার জন্য একটি বিরাট গোষ্ঠী এগিয়ে এসেছিলেন তাদেরকে বলা হতো আহরুল কালাম কিন্তু তাদের কাছে হাসান বা সত্যিকারের সহি আকিদার নিয়ম পদ্ধতি সঠিকভাবে না থাকার কারণে অনেকেই এই মাঠে এই জায়গাতে সঠিকভাবে উত্তীর্ণ হতে পারেননি এবং আমরা দেখিয়েছিলাম যে অনেকেই সে জীবনে আফসুস করেছেন যে আমরা যে পথে গিয়েছি পথটি ভুল ছিল সঠিক পথ যেটা ম পথ এবং মহৎ তা হচ্ছে কোরআন করিম এবং রাসুল্লাহামের হাদিসে যে মত এসেছে সেটাকে আমরা যদি গ্রহণ করতাম তাহলে আমাদের এই সমস্যা পড়তে হতো না কারণ তারা যখনই সহিদার বিরোধী লোকদের বিরোধিতা করতে গেছেন তখনই তাদের কিছু কিছু মূল নীতিকে তারা নিজেদের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছেন কিন্তু এই অ্যাবজর্ভ করাটাই ভুল ছিল তাদের মূল নীতিগুলো পুরোটাই ভুল ছিল বিশেষ করে ওই দার্শনিকদের মূলনীতি যদি তারা পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করতেন তাহলে তাদের ভালো হতো কিন্তু দেখা গেছে দার্শনিকদের মূলনীতি গুলোকে দার্শনিকদের অন্ধকার হাত্রীছেন এবং সে হাই আমি যদি ইমান নিয়ে মারা যেতে পারতাম যেভাবে সাধারণ মানুষ ইমান নিয়ে মারা যায় এর একটি মাত্র কারণ হচ্ছে সাধারণ মানুষ দর্শন না শাস্ত্র বুঝে না তর্কশাস্ত্র বুঝে তারা বুঝে কোরআন এবং সুন্না আল্লাহ আল্লাহ আল্লাহ যা বলেছেন বলেছেন সেটাই তারা সবসময় খেয়াল রাখত এটাই সাধারণ মানুষের ইমান ঠিক রাখার জন্য যথেষ্ট এই দেখা গেল যে যদি কোন মানুষের ইমান ও আকিদা ঠিক থাকতে হয় তাহলে অবশ্যই তাকে একমাত্র কোরআন এবং সুনার দিকে ফিরে আসতে হবে এই জিনিসটা যদি আমরা ভালো করে অবলোকন করি তাহলে বুঝতে পারি যে কোরআন এবং সুনার মধ্যেই আমাদের মৌলিক আকিদা নিহিত দর্শকবৃন্দ আমরা আগে বলেছিলাম যে আকিদার আরেকটি নাম কিন্তু ইমান আরেকটি নাম ইমান এই জন্য ইমানি বিষয়ে আকিদা হয় অন্যান্য বিষয়গুলোতে আকিদার বিষয় নয় অন্য বিষয়গুলো কর্মকাণ্ডে নিয়ে আসার বিষয় এবং সেগুলো পালনের বিষয় আর ইমানি বিষয়গুলো অন্তরের সাথে বাইরে তার প্রকাশ ঘটবে অন্তরের সাথে সম্পৃক্ত বাইরে তার প্রকাশ ঘটবে তো এই ইমান নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আসলেই মূলত পুরো আকিদারটাই ইমান নির্ভর পুরো আকিদের স্বাস্থ্যটাই ইমান নির্ভর ইমান শব্দটি কিভাবে আসলো এবং থেকে আসলো কিসের ভিত্তিতে আসলো সেই জিনিসগুলো আমরা ইনশাল আলোচনা করব তার আগে আমরা জানতে চাই এটা যে আসলে যখন আল্লাহ তালা ওয়ারি প্রেরণ করলেন এবং সাহবা ইমান গ্রহণ করলেন তখন তাদেরকে ইমান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একদিন জিব্রি আল্লাহ সাল্লাহসাল্লাম পাঠালেন জিব্রাহাম পাঠালেন তাকে ইমান শিক্ষা দিলেন ইসলাম শিক্ষা দিলেন এহসান শিক্ষা দিলেন এই পরিপূর্ণ যে জিনিসগুলো শিক্ষা দিলেন সেগুলোর নাম রাখলেন দিন বলে দিন বলে এবং এই জিনিসটাই আমরা একটি সহি হাদিসে পাই হাদিসটি হচ্ছে এরকম যে একদিন আমরা রসুল্লাহামের কাছে বসাছিলাম। এমন সময় একটি লোক আসলো যার মধ্যে সফরের কোন চিহ্ন দেখতে পাচ্ছি না অথবা লোকটাকে আমরা কেউ চিনি না আস্ত জিনিস হচ্ছে সফরের কোন চিহ্ন নেই লোকটা অর্থাৎ বাইরের কেউ নেই অথবা তাকে আমরা চিনি না লোকটি এসে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সামনে বসলো হাঁটু গেড়ে বসলো অর্থাৎ হাঁটুর হাঁটুর পাড়া নিজের হাঁটুর উপরে এবং রসালামে বসে গেলেন সম্পর্কে জানান এর সংজ্ঞা না দিয়ে ইমানের আরকান গুলো বর্ণনা করলেন কারণ যেটা বেশি দরকার মানুষের সেটা তিনি বললেন আল ইমান রসুল্লাহ লোকটি তো আরো বেশি জানে অথবা লোকটি এই বিষয়ে মুক্তি বের করতে শুধু চেয়েছেন এরকম কিছু হতে পারে আমরা শুধু আশ্চর্য লোকটা প্রশ্ন করে আবার উত্তর উত্তর সত্যায়নও করে তারপর লোকটি প্রশ্ন করল যে আকবর ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে জানান রসুল্লাহাম তখন বললেন আন্তা মারামান ওয় তাহলবাহ ইসলামের পাঁচটি রকম বর্ণনা করলেন তিনি সরস্বী ইসলামের শব্দ আর্থে দিয়ে গেলেন না কার মূল জিনিসটা যেটা উপকৃত হওয়া যায় সেটা তিনি পাঁচটি রকমের পরিপূর্ণ উল্লেখ দিলেন রসুল্লা সালাম পাঁচটি রোকন উল্লেখ করে দিলেন এইভাবে ইসলামের পাঁচটি করে দিলেন যে এইভাবে ইসলামের রোকন যেভাবে তখন বললেন যে আপনি সত্য বলেছেন সাহাবা কেরাম আবারও আশ্বাসী যে লোকটি প্রশ্ন করছে আবার উত্তর সত্যায়ন করছে লোকটি কেমন মানুষ এরপরে লোকটি প্রশ্ন করলেন যে রসুল আকবর নী আন এহসান আমাকে এহসান সম্পর্কে কিছু ধারণা দিন রসৌল উল্লা সাল্লা বললেন এহসান সম্পর্কে তিনি বললেন তারা এমন ভাবে তুমি আল্লাহর এবাহ করবে যেন তুমি তাকে দেখছ যদি সেটা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখছেন এহসানের ক্ষেত্রে এহসান রসুলাম এই কথা বলার পরে জিব্রিল আলাহ সাল্লাম বা ওই লোকটি তিনি জিবরিল বলে আমরা পরে জানবো তিনি বললেন যে লোকটি বলল যে বললেন যে আমাকে কেয়ামতের সম্পর্কে জানান কেয়ামত কখন হবে সাম তখন বললেন প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না অর্থাৎ জানি না তখন লোকটি বললেন আলামত সম্পর্কে কিছু বলুন বেশ কিছু আলামত উল্লেখ তিনি করলেন তার মধ্যে একটি হচ্ছে এটা আনতালত রব্বতা ইনফিল বুনিয়ান এইভাবে তিনি আলামত কেয়ামতের আলম বর্ণনা করে দিলেন যে দাসী তার মনিক করবে এবং সাধারণ মানুষ যে বড় বড় বিল্ডিং অট্টালিকা তৈরি করবে এই জিনিসগুলো তিনি উল্লেখ করলেন এবং খুব সাধারণ মানুষের মানুষগুলো অনেক পয়সা হয়ে যাবে আলামতের মধ্যে একটি এগুলি কিছু আলামত এগুলি ছোট আলামত যেগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লা আরো জানবো বেশি করে তো আমরা এখানে শুধু একটুকু বলাই উদ্দেশ্য যে ওই লোকটি যখন এ কথা বললেন সে বললেন বলার পরে শেষ হয়ে গেল লোকটি উঠে চলে গেল তো আমরা আশ্চর্য হয়ে গেলাম যে লোকটি আসলো আবার চলেও গেল রসুল কিছু বলছেন না কেন পরবর্তী রসুল ডেকে বললেন যে তুমি জানো কে এসেছে আমরা বললাম আল্লাহ রসুল আল্লাহ তিনি বললেন এ হচ্ছে জিব্রিল তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে রসুল্লাহাম এখানে ইমান এর আর কান ইমানের রোকনগুলো ইসলামের রোকনগুলো এবং এহসানের মূলনীতিগুলো উল্লেখ করেছেন এবং সেগুলিকে তিনি ইম দিন বলে ঘোষণা করেছেন এর অর্থ হচ্ছে দিন বলতে ইসলাম ইমান এবং এহসান পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ দিন যেটা সেটা এ সবগুলিকে সামিল করে সুতরাং কোনো মানুষ আগে ইমান সম্পর্কে জানবে তারপর ইসলাম সম্পর্কে জানবে তারপর এহসান কি হবে কিভাবে হবে সেটি হল জানবে এগুলি পুরোটাই দিন যদি জানতে না পারে দিন সম্পর্কে জানল না তার অজ্ঞতা রয়ে গেল এই দিনের ব্যাপারে আল্লাহ দিনে আল্লাহ তালা নাজির করেছেন এটাই হচ্ছে দিন এটাই আল্লাহ তাআলা বলেছেন সারা من الدين দ্বীনি মা ওয়াসাবিনুহু আল্লাযী আওহাইনাইলাইক উমা ওয়াসাবী ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন ولا দ্বীনা ওয়া লা তাফারাকু ফীহ এই দ্বীনকে আমাদেরকে প্রতিষ্ঠা করার নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে الله দিয়েছেন এবং এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন এই দ্বীন এই দিন প্রতিষ্ঠা করার জন্য আলিমগঞ্জ গ্রন্থ লিখেছেন আলোচনা করেছেন জায়গায় জায়গায় তারা সেখানে যেখানে গেছেন সেখানেই তারা মাদ্রাসা গড়েছেন প্রতিষ্ঠান গড়েছেন সেখানে তারা দিন সম্পর্কে মানুষকে জ্ঞান দান করেছেন সুতরাং এই দিনের মূল যে অংশটুকু আজকে আকিদার যে অংশটুকু আলাদা করে আলাদা করে আলোচিত হয় সেটা হচ্ছে ইমান এই ইমান মূল নীতি হচ্ছে যেভাবে জিবরিআ আলাহ সালাত শিক্ষায় দিয়েছেন এই জিব্রি আলাইম আল্লাহ সালাতামের শিক্ষা দেওয়ার পদ্ধতি অনুসার সম্পর্কে সংজ্ঞা তিনি উল্লেখ করেননি তিনি সেখানে উল্লেখ করেছেন ইমানের আরকান ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন সাল্লাহাম ইসলামের সংজ্ঞা উল্লেখ করেননি আর উল্লেখ করেছেন অনুরূপ এহসান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন সাল্লাহ আসসালাম সম্পর্কে শুধু এহসান কিভাবে অর্জিত হবে এহসান কি করলে এহসান হবে সেটা শুধু তিনি আলোচনা করেছেন কিন্তু এহসানের মূল তথ্য মূল অর্থ সম্পর্কে তিনি আলোচনা করেননি কারণ আসলে যেগুলো জিনিসগুলো মানুষের উপকার বেশি হবে সেগুলো রাজলাম গুরুত্ব দিতেন সেগুলো নিয়ে আলোচনা তিনি করেছেন আমরা দেখতে পাই যে ইমান সম্পর্কে আলোচনা করতে হয় কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা আরব নই আমাদেরকে ইমান সম্পর্কে ভালো ধারণা নিয়ে এগিয়ে যেতে হবে যে যে জিনিসটা মূলত সহি আকিদার মূল উৎস মূল বিষয় মূল মূল জিনিস সেটা হচ্ছে ইমান ইমান হচ্ছে আকিদা এই জন্য অনেকেই আমরা আগেও আলোচনা করেছি অনেকেই আকিদার গ্রন্থ লিখেছেন ইমান নাম দিয়ে ইমাম ইবনেমান দার আহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন একটি আকিদার তার নাম দিয়েছেন কিতাবুল ইমান অনুরূপ ইমাম ইমাম ইবন আবি আহসেম তার একটি গ্রন্থ লিখেছেন নাম দিয়েছেন আল ইমান আল ইমান নাম দিয়ে তিনি একটি গ্রন্থ লিখেছেন যে যেটাতে পুরোটাই তিনি আকিদার বিষয়ে আলোচনা করেছেন অনুরূপ ইমাম ইবনাবি ইমান নামে আলোচনা গ্রন্থ লিখেছেন ইমান নামে গ্রন্থ লিখেছেন আবু আবু আবুদুল্লাহ সালাম তিনি ইমান নামে গ্রন্থ লিখেছেন এইভাবে অনেকেই ইমান নামে গ্রন্থ লিখেছেন কেন ইমানই হচ্ছে মূলত আকিদার বিষয় এবং ইমানি জিনিসগুলোই আকিদা কারণ এগুলো যেগুলো না দেখে বিশ্বাস করা যায় সেগুলো আকিদা আর যেগুলি দেখা স্পষ্ট চোখের সামনে হয় যেগুলি ব্যাপারে আমাদের আর ইমানের বিষয় নয় যেগুলি সম্পর্কে উল্লেখ করেছেন কিন্তু আসলে ইমানের সংজ্ঞা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে আমাদের ইমাম আবু জাফর আতহাবি রহমতুল্লাহ আলাই তার সম্পর্কে আমরা আগেও জেনেছি যে তিনি সহি আকিদার গ্রন্থ লিখেছেন এবং তার গ্রন্থটি সারা দুনিয়াতে এখনো সুন্দরভাবে সমাদৃত মানুষ এই আকিদার গ্রন্থটিকে তাদের মূল আকিদার মূল মূল উৎস হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং এইটাতে কোনো কিছু থাকলে কোন অবারত থাকলে কোনো নস থাকলে কোন শব্দ থাকলে তারা সেটাকে গ্রহণ ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করে অনেকেই গ্রন্থ লিখেছেন এবং সেটার উপর আমরা এর আগে আলোচনা করেছি আমাদের ইমাম ইমান উপরে কথা বলেছেন তিনি দুটি জিনিস গুরুত্বের সাথে উল্লেখ করেছেন আমরা এই দুটি সাথে আলোচনা করব ইনশাল এখানে যে জিনিসটি বলা দরকার যে ইমানের নির্দেশনা ইমান বলতে বলা হচ্ছে যে নির্দেশনা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন মানুষদেরকে দিয়েছেন যে যা করলে মানুষ যা গ্রহণ করলে মানুষ মাসুমদাম অর্থাৎ তার রক্ত এবং সম্পদ নিরাপদ হবে সেই ইমানটা কি তিনি সেটা আলোচনা করছেন সেই ইমানটা সম্পর্কে তিনি বলতেছেন সেই ইমান হচ্ছে আল আল ও ইকরার বিল্লিসান ওয়াসদিকান বিল্লিসান ওয়াসদিকান ইকরাসান অর্থ হচ্ছে মুখে শিকার করা মুখে শিকার করা ওত্তাস দিকু বিল জিনান অর্থ হলো অর্থ হচ্ছে অন্তর দিয়ে সত্য বলে স্বীকার করা অন্তর দিয়ে সত্য করবে স্বীকার করা এখানে একটা লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের ইমাম সরাসরি যে সংজ্ঞাটা সংজ্ঞা মানে সংজ্ঞা দুই ধরনের একটি হচ্ছে প্রচলিতের সংজ্ঞা একটি হচ্ছে শরীয়তের সংজ্ঞা আরেকটি সংজ্ঞা হচ্ছে অবিধানিক সংজ্ঞা ইমাম অভিধানিক সংজ্ঞাটা উল্লেখ করেননি কারণ অবিধানিক সংজ্ঞাটি অনেকের কাছে জানা আছে কিন্তু আমরা যেহেতু আরব নই আমাদের অনেক সময় সেগুলি ভুল হয়ে থাকে এই জন্য অনেকেই ইমান অর্থ করে থাকেন ইমান অর্থ করে থাকেন আপনি অধিকাংশ এমনকি সাধারণ যে সমস্ত মাঝ লোকা বা ডিকশনারি আছে উল্লেখ করলে উল্লেখ উঠালেই পাবেন ইমান অর্থ বিশ্বাস করা ইমান অর্থ তসদিক আসলে ইমান অর্থ কিন্তু বিশ্বাস করা নয় ইমান অর্থ শুধু বিশ্বাস করা নয় ইমান শব্দের বিভিন্ন अर्थ विभिन्न शब्द जोग है तक अर्थात बला शब्द दिए आसले की, की बात तक एक अर्थ है इमान शब्द लाम आसे तक अर्थ है जेम फानाल हुलुथ फानाल हुलुथ लाम आस তখন অর্থ হয়েছে ফসাদু তার উপরে তাকে সত্যায়ন করতে বা দিয়ে আসে আম না বিহি তখন তার অর্থ হইল আকার স্বীকৃতি দেয়া আর সাধারণভাবে ইমান অর্থ হলো আম নিরাপত্তা প্রাপ্ত হয় যেই জিনিস মানুষ যেই জিনিস যেই সংবাদ বা যে কথা শোনার পরে তার অন্তরের ভিতরে শান্তি প্রশান্তি অনুভব করে अंतर से कथाटार स्वीकार लाभ कर इमान एक जन मानसार गाड़ी बुजलेंदी चुप कर बस इमान आनलें सत्य करलमान आनलो ना, ना इमान आसलो ना कारण सम्पर्क अपनी निश्चित होते सत्य बना सूत बुझा गल शुद्ध खबर दिल्ली सत्य हमें সত্য খবর দিলেই ইমান আসবে না যতক্ষণ না আপনি নিশ্চিত হতে পারছেন যে বিশেষ তার খবর দেয়া খবরটাও সত্য তো তাহলে বোঝা গেল যে ইমান অর্থ আমরা যেভাবে স ঢালাও ভাবে অর্থ করে থাকি যে ইমান অর্থ হচ্ছে বিশ্বাস করা কথাটা ঠিক নয় ইমান অর্থ বিশ্বাস করা শুধু বিশ্বাস করা নয় ইমান অর্থ সাথে আছে আত্মাসদিকুল্লাজি মাহুল আমন এমন বিশ্বাস করা যে বিশ্বাস করার সাথে নিরাপদ হওয়া অর্থাৎ মানসিক প্রশান্তি হওয়া জড়িত আছে এ একটি অর্থ ইমান শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে আল ইরায় মেনে নেয়া কবুল করা গ্রহণ করা গ্রহণ করে নেয়া কোন একটা কথা কেউ বললে সেটা গ্রহণ করার মতো মন মাসে তৈরি হওয়া সেটা হচ্ছে ইমান এটাও ইমানের আরেকটি অর্থ দুটি অর্থ আমরা উল্লেখ করলাম ইমান শব্দের আরেকটি অর্থ হচ্ছে আরেকটি অর্থ হচ্ছে ইস্তাম বা সমর্পণ করে নেয়া মানসিকভাবে সবকিছু গ্রহণ করার মতো আপনার মনের ভিতরে অবস্থা তৈরি হওয়া এটা ইসতে তো ইমান শব্দের আমরা দেখতে পাচ্ছি যে ইমান শব্দের অর্থ হচ্ছে আত্মাসী মাহুল আম এমন বিশ্বাস যে বিশ্বাসের সাথে নিরাপত্তা জড়িত আছে বা নিরাপদ জিনিসটা আপনার মনে নিরাপদ হচ্ছে যেমানের আরেকটি অর্থ হচ্ছে যে ইমান শব্দের অর্থ হচ্ছে যে ইজান কবুল করে নেয় গ্রহণ করে নেয়া তৃতীয় হচ্ছে ইমানত ইস্ত ইসলাম আপনার সম্পূর্ণভাবে সমর্পণ করা আপ বিশ্বাসের কাছে সমর্পণ করার নাম হচ্ছে ইমান তাহলে ইমান শব্দের তিনটি অর্থ কিন্তু এ লোভাবি অর্থ সব ওই সময় হবে যখন কোন রকমের তা এর পরে কোন শব্দ না আসবে আপনি যখন বলেন তার সাথে বিহি আমরা এর উপরে ইমান আল্লাহ এর অর্থ হচ্ছে আমানা বিহি আকার না আক্রানা বিহি এর উপরে এক করেছি স্বীকৃতি দিয়েছি আর যদি বলেন আমানা লাহু এর অর্থ হচ্ছে তা সদ্যাকালাহু অর্থাৎ তাকে সত্য বলে বিশ্বাস করেছেন এইজন লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম ফা আমানা লাহুলুত ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি সাইহদিন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম কে সত্য বলে মেনে নিলেন যে লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি এবং ইসহাক তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইন্নী মুহাজিরুন তাহলে আমরা সহক্ষেপে এটা বলতে পারি যে ইমান শব্দটি যখন কোন রকমের পরবর্তী বা আসে না হয় তখন তার অর্থ হয় তিনটি একটি হচ্ছে এমন বিশ্বাস যে বিশ্বের সাথে নিরাপত্তা জড়িত আর একটা দ্বিতীয় অর্থ হচ্ছে যে এমন বিশ্বাস যে বিশ্বাস স্বীকৃতির সাথে সম্পৃক্ত অর্থাৎ বিশ্বাস শুধু বিশ্বাস না কোন স্বীকার করে নেয়া আর তৃতীয় হচ্ছে যা সম্পূর্ণরূপে যে বিশ্বাসের কাছে নিজেকে সমর্পণ করা যায় এরকম অবস্থা তৈরি হওয়া এই জন্য দেখবেন আল্লাহ হচ্ছে যিনি ইমানদারদের পরিপূর্ণ যারা ইমান গ্রহণ করবে তাকে তিনি নিরাপত্তা প্রদান করেন এজন্য নাম হচ্ছে মোমেন তো ইমান শব্দটি আমনের সাথে সম্পৃক্ত নিরাপত্তার সাথে সম্পৃক্ত এটা হচ্ছে তার লোগাবি অর্থ অর্থাৎ তার অবিধানিক অর্থ এই অবিধানিক অর্থটি যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি সঠিকভাবে নিতে পারি তাহলে আমরা কিন্তু পরবর্তীতে পারিভাষিক অর্থগুলো এবং অনেকেই যখনই বলা হয় যে আপনি কি ইমান আছে আমার বিশ্বাস আমার ঠিক আছে আমি ইমান অর্থ বিশ্বাস আমার বিশ্বাস আমি গ্রহণ করে নিয়েছি এই অনেকেই ভুল অর্থ করে থাকি সুতরাং আমরা অবশ্যই ইমান অর্থ এখন শুধু বিশ্বাস বলবো না এখন থেকে আমরা সবসময় বলবো যে ইমান শব্দের অর্থ হচ্ছে এমন তর বিস্বীকৃতি এমন তরো আত্মসমর্পণ এমন তর বিশ্বাস যে বিষয়ের সাথে নিরাপত্তা জড়িত আছে নিরাপদ হয়ে গেছে মেনে নিয়েছে এবং গ্রহণ করে নিয়েছে স্বীকৃতি স্বীকার করে নিয়েছে এজান একার এগুলি হচ্ছে ইমানের মৌলিক অর্থ এই অর্থটা ইমাম তা তার তহাজিবুলোকাতে উল্লেখ করেছেন আমরা সেই জিনিসটা এখন উল্লেখ করলাম ইনশাআল্লাহ ইমানের বাকি অর্থ পরবর্তী কোন আলোচনা আমরা ইনশাআল্লাহ আপনাদের আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম ওরমতুল্লাহ